মেয়ে হইলেও দিতে হবে ইসলাম ছেলে এবং মেয়ের মধ্যে এবাদতের ক্ষেত্রে কোন বৈষম্য করে নাই এবাদত যা ছেলের উপরে পরশ তা মেয়ের উপরেও পরশ এমনকি যারা তারপরে আপনার কোন বাড়িতে বিয়ে শাদি হইলে হামলা সালায় প্রশাসনও কিছু বলে না কেউ কিছু বলে না এদেরকে ছেড়ে দিছে সন্ত্রাসী করার জন্য কি করে না এরকম কিন্তু ইসলাম এটা বলে না ইসলামের কথা হইলো এরা মা বাবার সম্পত্তিতে জাগা জমিন পাবে এরা বাড়িতে থাকব এরা দেশে দেশে ঘুরবো কেন এরা মা বাবার সন্তান না কি বলেন মা বাবার কোন সন্তান যদি আপনার বিকলাঙ্গ হইত কোন সন্তান যদি অসুস্থ জম্ব নিত সন্তান এটাকে মা বাবা ফেলে দিয়ে তো। এটারা মা বাবা পালে না তো এটা হিজরা হইছে অসুবিধা কে হিজটা বানাইছে কে আল্লাহ ওইরকম মাখলুক বানাইছে না তো এটা হিজরা হয়েছে অসুবিধা দেখি। হিজড়ার মধ্যে কোন হিজড়ার মধ্যে পুরুষের অংশ বেশি থাকে কোন হিজড়ার মধ্যে মহিলার অংশ বেশি থাকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যেটার মধ্যে বলবে যে পুরুষের অংশ বেশি এটা পুরুষের পদ্ধতিতে নামাজও পড়ব এটা রাখবো হেজাবতিনারীর মতাদত বন্ধে নামাজ পড়ব রোজাও রাখবো শরীয়ত সব হুকুম আকাম পালন করব। এটা ডাক্তার পরীক্ষা করে ঠিক করে দিবে কোনটার মধ্যে নারীর অংশ বেশি কোনটার মধ্যে পুরুষের অংশ বেশি এবং বর্তমানে এটা আধুনিক প্রযুক্তি আছে ইচ্ছা করে হিজরা দেখা যায় অনেক মহিলা স্বাভাবিক তা হিজটা সুরত হচ্ছে। মানুষের থেকে সন্ত্রাসী ছাদা বাদি করার জন্য এই জন্য আমরা প্রশাসনের কাছে বলবো এদেরকে সুন্দর পুনর্বাসন করার জন্য এদের মা বাবার কাছে বাড়িতে ফাটাই দিবে এদের মা বাবা আছে না মা বাবার ঘরে তো জন্মগ্রহণ করছে তারপর এরা শ্রম দিতে পারে এরা কাজ করতে পারে না এরা সাদা বাজি করে খাইবো কেনা এরা কি কাজ করবো করতে পারে না আল্লাহ এদের সক্ষম বানাইছে। হাতি হাতি বানিয়েছে না হাতি থাকবো জঙ্গলে হাতি রাস্তা রাস্তা সন্ত্রাসী করতে আসবো কেনা আল্লাহ হাতির জন্য যত খাবার দরকার জঙ্গলে আল্লাহ সব বানিয়ে রেখছে কলা বাগান আর কলা বাগান জঙ্গলে আছে না পাহাড়ের মধ্যে যাই দেখবেন হাতির যত খাবার দরকার সব ওখানে আছে হে ওখানে বসে খাইব হেখানে আছে কেন আসছে আসছে ভালো কথা হে তো আসে না হেরে ধরিয়েছে লোক আনি কিছু মানুষ ব্যবসা করতেছে হেরে দিয়ে রাস্তা রাস্তা মানুষের আটকায় আটকায় এইগুলো যেন কেউ দেখে না কেউ কোনো ব্যবস্থা এনে হাতির দিয়ে সন্ত্রাসিত কার্যক্রম চলতেছে তো এখানে যে বাড়িটা বলছে যে মেয়ে হলেও আজান দিতে হবে মেয়ের প্রতি বৈষম্য এটা হিন্দুয়ানী সমস্যা হিন্দুদের মধ্যে ছেলে আর মেয়ের সমস্যা আছে মুর্শিকদের মধ্যে মুসলিমদের মধ্যে মেয়েকে না। ইসলাম সেলিয়ার মেয়েকে সমান ভাবে দেখে বরং মেয়েকে একটু বেশি দেখে থেকে মেয়ের অধিকার বেশি। বুঝতে পারছেন। ইসলাম ছেলেট থেকে মেয়ের অধিকার দিচ্ছে বেশি কিন্তু আমরা হিংসা করি না আমাদের মায়ের জাতি বেশি ভাইবো আলহামদুলিল্লা মিলাইলে মানে সব সাবজেক্ট মিলাইলে বেশি কিন্তু আমরা তো এক সাবজেক্ট মিলাই বসে থাকি এই জন্য নারীকেও আজান দিতে হবে আজানের জন্য নামাজের পদ্ধতিতে আজান লাগবে না আজানটা হবে বাচ্চাকে কোলে নিয়ে আজানের বাক্যগুলো উচ্চারণ করে শোনাই দিবে অনেকে মনে করেন আল্লাহ নিরাকার তাহলে কি করে আল্লাহনা দিয়েছেন সেইভাবে আমরা ইমান আনা বিশ্বাস করা এটাই হলো ইমান এটার কোন ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই এত শেষ প্রশ্ন আর আমি যদি না না আল্লাহর আমার হাত থাকে কেমনে। আল্লাহর হাত আল্লাহর মতো আল্লাহ জানে কেমন হাত আমরা জানি না কিন্তু আল্লাহ কেছে আমার হাত আছে আমার চেহারা আছে আমার ফাঁ আছে কবজা আছে আমার শাক আছে আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ নামেন শেষ রাত্রে বলছেন আকার কিরকম এগুলো আমরা জানি না এগুলো আল্লাহ রব আলমিন আল্লাহর আকার সম্পর্কে আল্লাহ জানেন কিন্তু আল্লাহ যেটা যেটা আমাদেরকে বলছেন আমরা খালি এটাই মেনাবো এটাই হলো আহল সাল জামাতের আকিই রা ইমাম মালিক রহমতুল্লাহ সুন্দর একটা কথা করেছেন এই ব্যাপারে এই কথাটাকে সমস্ত আহারুস জামাতের ইমামেরা এত পছন্দ করছেন কথাটা বলছেন আল এস্তাল বলছেন যে আল্লাহর সিফাতগুলো গুলো মতো যত সিফাত আছে এগুলো আল্লাহ জেবনে বলছে আমরা খালি জানলাম কিন্তু কিন্তু কেউ যদি কয়না আল্লাহর হাতটা কেমন মনে হয় আমাদের এটা একাধ লম্বা আল্লাহটা মনে হয় একশো হাত লম্বা এইরকম প্রশ্ন করলে সেটা ইমান চলে যাবে এটা প্রশ্ন করা যাবে না আল্লাহ যতটুকু বলছে না থেমে থাকতে হবে এই জন্য আল্লাহ যদি আকারের কথা যদি অস্বীকার করি তাহলে আল্লাহ ওহি যেখানে থেমে গেছে সেখানে থেমে যাইতে হবে এর থেকে বেশি না আজকে একজন আমাকে সকালে প্রশ্ন করছে যে সলাইমান আলহ সালাম মারা যাওয়ার পরে দাঁড়াই লাঠি লই কতদিন দাঁড়াই ছিল তারপরে আচ্ছা দাঁড়া রে ভালো কথা এতদিন পর্যন্ত কি তার পরিবার তাকে খোঁজাখুজি করে নাই তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রের কাজ কর্ম চলতেছে না তার খোঁজে নাই প্রশ্ন ঠিক আছে এখন আমি বললাম যে উনি যে দাঁড়া দিছেন উনি যে এই হইছে এই ঘটনা এইগুলো কোন সহির আবাইতে আসে নাই রাবায়ত গুলো সবগুলার মধ্যে দুর্বলতা আছে এই জন্য সনদে এই আছে। এটার মধ্যে গন্ডগোল পাওয়া গেছে আর যেটা সূত্র মিলবে এইটা আপনি কোনোভাবে দেখবেন যে সনদ ঠিক থাকলে আপনি কোনো দিক থেকে প্রশ্ন করার অবকাশ নাই আচ্ছা ডিলা কলুফ পাল্লা ওজন করা হবে কথাটুকু কতটুকু একশো পার্সেন্ট মিথ্যা এটার উপরে ইমান আনতে হবে তুলবো কেন কিন্তু ঢিলা কলুপ ব্যবহার করে পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জন করা ফরস প্রস্রাব থেকে পায়খানা থেকে সব কিছু থেকে পবিত্রতা অর্জন করতে হবে এই পবিত্রতা অর্জন না হলে হয় না পবিত্রতা অর্জন না করার কারণে আজাব হইতেছেন আল্লাহ দেখেন দুইজন মানুষের কবরের আজাব দেখাইছেন একজন হলো ফাঁকান বাউল তার প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতে না ভালো করে এজন্য এটা পবিত্রতা অর্জন করতে হবে আবাদতের জন্য শর্ত জরুরি জিনিস এজন্য ওইটাই মিজানের পাল্লা বাড়ি হবে কিন্তু আমরা যে ওজন করি আমরা অনেকে মনে করি দাড়ি ফেললা এটা ধরন কেমন রাবুল আলমিন ভালো জানেন আল্লাপে আল্লাহ তারপর আল্লাহ ফমানুহু উিদের কালেমাগুলো খুব ভারী তাহলে মিজানের উপরে ইমান আনতে হবে কিন্তু মিজানে কেমন আর ভারী হইল মিজানের মধ্যে তাওহিদের কালেমাগুলো তাওহিদ একটা দিলে একেবারে পাল্লা ভারী হয়ে যাবে হ্যাঁ আচ্ছা কোর্ট ম্যারেজ সরিয়ে সম্মত কিনা কোর্ট ম্যারেজ বলতে এখানে কয়েকটা জিনিস জড়িত একটা হলো অভিভাবকের অনুমতি ছাড়া মানে মূলত বিষয় হলো যে ছেলে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারে এই ব্যাপারে কোনো একটা লাভ নাই ওই আমি আজকে দুপুরেও বলছি এক জায়গায় যে আমাদের সমাজের অবস্থা এমন যে ছেলে যদি কয় আব্বা আমার বিয়ে করান ক দেখো কত বড় আদম ছেলে এখনো বয়স হয় না বিয়ে করতে কয়ে বলে না আবার এই ছেলে যদি জানাবে বিচার অশ্লীলতা করে আসি বাপের কাছে বিচার দেখ তোমার ছেলে অমুক জায়গায় গেছে অমুক জায়গায় বয়সে করে একটু বাফে কয়। অর্থাৎ বিয়ে করায় তো কিন্তু ঐসব করলে বাপ খুশি ওইসব অসুবিধা নেই কিন্তু বিয়ে করাবে না বিয়ে করতে গেলে ছেলে বিয়ে করতে পারে অভিভাবকের অনুমতি ছাড়া কিন্তু মেয়ে বিয়ে করতে পারে কিনা এটা নিয়ে একতলাফ আছে কারো মতে মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারে কোনো কোনো পক্ষীর মতো কোনো কোনো পক্ষীর মতে পারে না তবে এখানে দলিল ভিত্তিক শক্তিশালী মত হলো অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে মেয়ে করতে পারে না দলিল ভিত্তিক এটাই শক্তিশালী মত এই এই শক্তিশালী মতের ভিত্তিতে বিয়ে হয় না তো কোনো কোনো পক্ষের মত হয় তবে যেহেতু বিষয়টার মধ্যে একতালাপ আছে এই জন্য দিকে যাতে না যায় এজন্য সমাজে আমাদের ছেলে মেয়েদেরকে সতর্ক করতে হবে আর অভিভাবক যখন দেখবেন ছেলে মেয়ে আপনার কন্ট্রোলে নাই কারণ আপনি যে সময় কন্ট্রোলে আখার মতো সে সময় কন্ট্রোল করেন নাই ছেডে সে সময় নামাজ পড়ানোর কথা সাত বছর বয়সে নামাজের নির্দেশ দেন নাই যে সময় দশ বছর বয়সে নামাজ না পড়লে শাস্তি দেওয়ার কথা দেন নাই যে সময় পর্দা শিখানোর কথা মেয়েরে পর্দা শিখান নাই দিন শিখান নাই তো সে তো ঘুরবোই এরকম কোর্ট ম্যারেজ করবই এটা করাটাই স্বাভাবিক দিন না থাকলে পৃথিবীতে মানুষ মানুষ থাকতো না সব ফসু হয়ে যেত জমিনে যদি ইসলাম না থাকতো আল্লাহ দিন না থাকতো তো পৃথিবীতে কোনো মানুষ থাকতো না মানুষ সব গরু ছাগল হয়ে যেত ফুসব হয়ে যেত তো যখন আপনি তার দিনে শিখান নাই নামাজ পর্দায় শেখান নাই তো সে তো গরু ছাগল যেরকম করে হে এরকম করব। এটা স্বাভাবিক বিষয় তো তখন আপনার মেনে নেওয়াটাই হলো উত্তম আমরা আর বিভাষে একটা কবিতা পড়ছি হুজুরেরা সবাই জানে যে ইজার আয়তো সাইবা লাহা বায়ু যখন দেখি আমার চুল সব সাদা হয়ে যেতেছে আরবের কবি জাহিলি যুগের কবি বলতেছে ফুল মারহাবা, তখন বাধ্যক করে বলতেছে তোমার স্বাগতম কারণ কি তারা স্বাগতম না জানাইলেও সাদা হয়ে যাবো জানালেও সাদা হয়ে যাবো কি বলেন আমি যদি কে তোমার আমি দেখতে পারি না খবরদার আমার চুল সাদা হইব না শুনবো জানালেও সাদা হইব স্বাগতম না জানালেও সাদা হইব তাহলে আমি স্বাগতম না জানাই রাগ করি বসে থাকি লাভ আছে এই জন্য আমি কই যে এই সুলতানি তোমারও স্বাগতম বার্ধক্য তোমারও স্বাগতম সাদা ওই কিছু ভালো কথা তাহলে আপনার মায়ে চলে যাইবো আপনি জানতেছেন আপনার পরিবেশ এরকম তৈরি করছেন বানাইছেন এরকম তার থেকে আপনি সুন্দর মতে বিয়ে দিয়ে দেন আচ্ছা বিকাশ ব্যবসা হালাল না হারাম দোকানের মধ্যে নামাজ পড়া মালের মধ্যে সুদের সংমিশ্রণ নাই তবে কথা হলো সুদের সংমিশ্রণ না থাকলেও আপনার এই কোম্পানিটাই হলো সুদ কোম্পানি হয়তো আপনার এখানে সুদ নাই কিন্তু এটা সুদ কোম্পানি কমিশন আছে আপনার এই সুদকে সহযোগিতা করলেন আল্লাহ নিষেধ একজন আরেকজনকে সহযোগিতা করিও না এই এটা না করতে পারলে ভালো আর যদি করেন তো ওই সুদের সুদের জন্য জমা করবেন না বা সুদের সিস্টেমে করবেন না যদি করতে বাধ্য হন এদিকে খেয়াল রাখবেন আর দোকানের মধ্যে নামাজ পড়া যাবে বা কোনো ওজোর পড়বেন আর বলছেন যে ছবি থাকলে অনেক মালের মধ্যে ছবি মালের মধ্যে ছবি থাকলে ঢেকে রাখবেন কিছু ছবি আছে আপনার আপনি কিছু করার নাই এগুলো আপনি ঢেকে রাখবেন আর ঘরের অনেক সময় টিনের মধ্যে ছবি থাকে একটা কথা জানতে ইচ্ছুক জি যে আমি দেখি প্রায় প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং এই পর্যন্ত যে দেশে দোকান উদ্বোধন করতে গেলে বালা গালুলা লাগে বাড়ি উদ্বোধন করতে গেলে বালা গালুলা লাগে ওয়াজ মাহবিল শুরু করতে হলে বালা গালুলা লাগে টয়লেট উদ্বোধন করতে গেলে বালা গালুলা লাগে টয়লেট উদ্বোধন হয় না বাংলাদেশে যেটা উদ্বোধন হয় বিয়ে উদ্বোধন করতে গেলেও বালাগালা লাগে মানুষ মরি গেলেও বালাগালুলা লাগে বালাগালুলা এরকম এক দামি জিনিস বাংলাদেশে অতসব এটা একজন কবির কবিতা শেখ সাদমতুল্লাহ আল কবিতা কবিতা এক জিনিস দরুদ এক জিনিস দরুদ আর সালাম হলো এবাদত কবিতা এবাদত না কবিতা যে কবান্ত পারে আপনিও কবি হইতে পারেন আমিও কবি হতে পারি কবিতা হলো মানুষের রচিত যে কেউ বানাইতে পারে আপনিও বানাতে পারেন আমিও বানাতে পারি এবাদত সবাই বানাতে পারবে না এবাদত একমাত্র আমরা আলোচনা করছি না সুতরাং আর সে আজিমের অর্ডার এটা গুরুত্বপূর্ণ একটা আবাদত এটা কেউ বানাইতে পারে না কবিতা বানাতে পারে শেখ সাদুর রহমতুল একটা কবিতা লিখছেন ভালো কথা এরকম কবিতা আমিও লিখতে পারি আপনিও লিখতে পারে যে কেউ লিখতে পারে কোন অসুবিধা নাই আর একটা বিষয় হলো এই কবিতাটা ইমাম আবহানীপা রহমতুল কোনদিন পড়তে পারলো না পড়ছে না ইমাম আবীপুর রহমতুল্লাহ আমলে বালাগালুলা ছিলনে তো ওই আমালে কি দরদ ছিল না তাহলে ইমাম আবহানীপুর রহমতুল্লাহ বালা গালুলা পড়ে নাই তাহলে ইমাম আবনীপা রহমতুল্লাহ মাঝাবের আমরা যারা আছি তারা তো সাথে কোন সম্পর্কই থাকার কথা না আমাদের ইমাম পড়তে পারে না আমি পড়বো কেন আর আমাদের ইমাম সাহেব যদি এটা না পড়ে আল্লাহরে পাই মহ পায় তা আমি ভাবনা কেন কি বলেন ইমাম আবনীবা রহমতুল্লাহ এটা ছাড়া আল্লাহর অলি হইসেনা এবং এটা ছাড়া নবিসমের মহব্বত পাইছে না তো এটা আমার লাগবে কেন আমার ইমামে পায় না আমিও ভাবোনা আমারও দরকার দৌড় হয়ে গেছে মানুষ মনে করে এটা এটার মধ্যে সরাসরি ওই সেরেক নাই তবে এটার কিছু কথার ব্যাপারে ওলা মাইকার বলছে এখানে কিছুটা সমস্যা আছে মানে যেমন বলা হয়েছে বালা গাল বেকামা আলিহি যে উন্নতির শিষ্য পর্যায়ে গেছেন আল্লাহ ইমান ইমান আপনি কিতাব কি জিনিস সেটাও জানতেন না ইমান কি জিনিস সেটাও জানতেন না আমি আপনারা শিখাইছি আমি নবী বানাইছি সব আল্লাহ করছেন নবীন নিজের কামালিয়ত দিয়ে আল্লা আল্লাহ আমার আল্লাহ আমারে যে মর্যাদায় যেখানে পৌঁছাইছেন সেখান থেকে আমার উপরে নিয়ে যাইলে আল্লাহর কসম আমি এটা পছন্দ করি না তাহলে আল্লাহ পৌঁছাইছে আপনার জিকির কিন্তু করছে কে এই যেখানে আজহানের মধ্যে দৈনিক পাঁচবার আল্লাহবর আল্লাহবর হচ্ছে আসাদু আল্লাহ হচ্ছে সাথে আসাদু আল্লাহ মুহাম্ম হচ্ছে সুহান यह मोरू विजिटा सठीक कथा दरुद ना कबिता सब समय दरुद और सालम पेश करार्जन चेस्टा करब जी सोहानी